আবু হুরেরাহ রাজি আলাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের আগের উম্মতগণের মধ্যে অনেক মহাদ্দাস অর্থাৎ যার কলবে সত্য কথা অবতীর্ণ হয় ব্যক্তি ছিলেন আমার উম্মতের মধ্যে যদি কেউ হন তবে সে ব্যক্তি উমর জাকারিয়া রহমতুল্লাহ আলহি আবু হুরেরাহ রাজি আল্লাহ হতে অধিক বর্ণিত আছে যে নবী সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তোমাদের আগের বনি ইসরায়েলের মধ্যে এমন কতক লোক ছিলেন যারা নবী ছিলেন না বটে তবে ফেরস্তা মণ্ডলী তাদের সঙ্গে কথা বলতেন আমার উম্মতে এমন লোক হলে সে হবে উমর উদ্দিল্লাহ তালানহ